আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয় লাউলা আন হাদানা আল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইনামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজালাত কুলুবুহুম ওয়াল আর অববিহীম এটাওয়া খেলুন সুপ্রিয় দর্শক বিন্দু আমি আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে তা হচ্ছে জান্নাত যাওয়ার উপায় কী কী কাজ আছে যা করলেন সে আল্লাহ তালা আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন যে কাজের বিনিময় হিসাবে কালকে কেমতের মাঠে আমরা জান্নাত লাভ করতে পারবো এই ধরনের কয়েকটি জিনিস আমি আপনাদের সামনে পরিবেশন করব ইনশা আল্লাহ তালা জান্নাত যাওয়ার মাধ্যমের মধ্যে এটাও একটা বড় মাধ্যম যে মানুষ আল্লাহর ওপরে ভরসা করবে আল্লাহর ওপরে তাবাক্কুল করবে যেমন আল্লাহ তালা সুরাত বললেনা হচ্ছে তারাই যাদের কাছে যখন আল্লাহর কথা আসে তখন আল্লাহর ভয়ে তাদের দিলটা কেঁপে উঠে তুলিয়া আলহিম আয়াত হুম ইমানা আর যখন আল্লাহর আয়াত তাদেরকে পাঠ করে শোনানো হয় তখন তাদের ইমান বেড়ে যায় তখন তাদের ইমানে বৃদ্ধি পায় ও আল্লাহ রব্বিহিম এটাওয়াকালণ আর তাদের গুণ হলো যে তারা আল্লাহর ওপরে ভরসা করে কোনো কিছু হলে ঘাবড়িয়ে যায় না কোনো কিছু হলে বিচলিত হয়ে যায় না কোনো কিছু মানে বিপদ আপদের কারণে তারা অস্থির হয়ে পড়ে না বরং তারা বলে আল্লাহর ওপরে ভরসা রাখে ইনশা আল্লাহ তাই হবে যে আল্লাহ চাইবেন তাই হবে যে আল্লাহ রবুল আলমিন চাইবেন এইভাবে তারা দৃঢ় থাকে ভরসা রাখে মহান আল্লাহ ওপরে তাই বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ও আলাই আল ওমাম ফরআত আনবী ওমাহ আর রাহত ওনী ও রাজন ওনবী ও আাহ আহৎ حتى رفع لي سؤاد أظيم فظننت عنه أمتي فقيل إن هذا موسى وقومه ولكن انظر إلى الأفق الأخر فإذا سؤاد أظيم فقيل لي هذه أمته يدخلون منهم سبعون ألفا الجنة بلا حساب ولا عذاب ثم دخل النبي صلى الله عليه وسلم منزله فخاذ الناس فقالوا هم الذين صحيبوا رسول الله صلى الله عليه وسلم وقال بعضهم بل هم الذين ولدوا في الإسلام ولم يشركوا بالله شيئا وقال أشيئا حتى خرج النبي صلى الله عليه وسلم فقال كما أنتم تخوضون فأخبروه فقال النبي صلى الله عليه وسلم هم الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون أو كما قال النبي সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহ নবী বলছেন যে অনেক উম্মতকে আমার ওপরে পেশ করা হলো দেখলাম আমি একজন নবীকে দেখলাম তার সাথে কিছু লোক ছিল আবার একজন নবীকে দেখলাম তার সাথে একজন বা দুজন ছিল আবার এমন নবীকেও দেখলাম যার সাথে কেউ ছিল না হঠাৎ করে আমি এক ঘন অন্ধকার দেখতে পেলাম অনেক মানুষ তখন আমি মনে করলাম এগুলো হয়তো আমারই উম্মত তখন আমাকে বলা হলো যে এগুলো হচ্ছে মুসালে সাত সালামের উম্মত তার সাথে রয়েছে মুসা আল সালাম আর এগুলো হচ্ছে তারই উম্মত আপনি আর একদিকে তাকান সেখানেও দেখলাম এক ঘন অন্ধকার বহু মানুষ তখন আমাকে বলা হলো এগুলো হচ্ছে আপনারই উম্মত এদের মধ্যে সত্তর হাজার মানুষ এমন আছে যারা বিনা হিসাব এবং বিনা কোনো আদাবে জান্নাতে যাবে এ কথা বলার পরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তার বাড়ির মধ্যে চলে গেলেন তখন সাহাবিরা আপোষে বলা করতে লাগলেন এরা হচ্ছে মনে হয় সেই লোক যারা আল্লাহ নবীর সাহাবি ছিলেন কেউ কেউ বলতে লাগলেন এরা হচ্ছে মনে হয় সেই লোক যারা ইসলামের ওপরেই দুনিয়াতে এসেছিলেন এবং তারা আল্লাহর সাথে কাউকে শরিক করেননি এরকম লোক হবে তারা আর অনেক কথা তারা বলাবুলি করছিলেন এমতো অবস্থায় বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের কাছে এসে উপস্থিত হয়ে বললেন তোমরা কি সম্পর্কে আলোচনা করছো তখন সাহাবিরা বললেন যে আপনি যাদের কথা বললেন যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে ওরা হয়তো এরকম এরকম লোক হতে পারে তখন আল্লাহ নবী বললেন ওরা হচ্ছে এমন মানুষ কাউকে দিয়ে ঝাড়ফুঁক করাই না ওলাই এত তাই আর অলক্ষ্মী আর কুলক্ষ্মী বলে কোনো কিছুকে মনে করে না ও আলা রব্বিহীন ইয়তা ওয়াকুন এবং তারা আল্লাহ রবুল আলমিনের ওপরে ভরসা রাখে এখানে যে কথাটা আমি আপনাদের কাছে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই যে তারা আল্লাহর ওপরে ভরসা রাখে আল্লাহর ওপরে ভরসা রাখার কারণে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জান্নাত দান করবেন এবং তারা একদিন জান্নাত পাবে বা জান্নতে যেতে তারা মানে সক্ষম হবে তবে আল্লাহর ওপরে ভরসা রাখার অর্থ এই নয় যে আমরা মানে ঘরে বসে থাকবো মাধ্যম গ্রহণ করব না আর আল্লাহর ওপরে ভরসা রেখে মনে মনে করব। যে আল্লাহ আমাকে খাওয়াবেন বাড়িতে বসে আছেন হাত পা শরীর স্বাস্থ্য সব কিছু সুস্থ আপনার তারপরে আপনি বাড়িতে বসে থাকবেন আর মনে মনে করবেন যে আল্লাহ রবুল আলম আপনাকে বাড়িতে রুজি পাঠাবেন আল্লাহ চাইলে আমার বাড়িতে ইনশাল্লাহ এমনি রুজি চলে আসবে এইভাবে যদি আপনি মনে মনে করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে রুজি আসবে না কেন আসবে না কারণ আপনার হাত আছে পা আছে চোখ আছে বিবেক আছে বুদ্ধি আছে সুস্থ আছেন আপনি সব কিছু আল্লাহর নিয়ামত এগুলি আল্লাহ দান করেছেন এগুলাকে কাজে লাগাতে হবে ভরসা করার অর্থ হচ্ছে যে আপনি মাধ্যম গ্রহণ করবেন আপনি কাজে লাগাবেন কাজ করবেন কাজ করার পর আল্লাহর ভরসা রাখবেন যে আল্লাহ যতটা দিবে ততটা পাবো আল্লাহ যা চাইবেন তা কিছু হবে সবকিছুর মালিক আল্লাহ এইভাবে আল্লাহর ভরসা রাখবেন আর বাড়িতে বসে থেকে কাজে যাব না আর মনে মনে করে নেবো আল্লাহর ওপরে ভরসা করলে আল্লাহ সব দিবেন জি না আপনাকে আল্লাহ দেবেনা হ্যাঁ তাকে আল্লাহ দেবে যার হাত নেই যার পা নেই যার করে খাবার শক্তি নাই। যে চোখে দেখতে পায় না যে খোরা যে দুর্বল সে বাড়িতে বসে থাকবে তার খাবার ব্যবস্থা আল্লাহ করবেন এবং আল্লাহ করেন কত মানুষ দুনিয়াতে আছে অসহায় দুর্বল চলতে ফিরতে পারে না নড়াচড়া করতে পারে না খাটতে খুঁটতে পারে না বাড়িতে তারা বসে থাকে আল্লাহ তাদের ব্যবস্থা করেন আমাকে দিয়ে আপনাকে দিয়ে প্রতিবেশীকে দিয়ে অন্য মুসলমানকে দিয়ে আল্লাহ তার বাড়িতে খাবার পাঠিয়ে দেন এই ভাবে আল্লাহ ব্যবস্থা করেন যে যেমন আল্লাহ তার ব্যবস্থা করবেন জাতি। যখন নীল দরিয়া পার হয়ে এসেছিল তখন তাদের করে খাবার মতন কোন কলকারখানা ছিল না চাষাবাদ করার মতন কোনো কিছু ব্যবস্থা ছিল না আল্লাহ তাদের ব্যবস্থা করেছিলেন আসমান থেকে মান্না এবং সালওয়া নামক খাবার পাঠিয়েছিলেন পানির জন্য ঝর্ণা উৎসর্গ করে দিয়েছিলেন ছাড় জন্য বাদল পাঠিয়ে দিয়েছিলেন তো যে যেমন আল্লাহ তার ব্যবস্থা সেরকম করে করবেন আপনি সুস্থ সবল থাকবেন আর বলবেন না আল্লাহ নবী বলেছেন ভরসা করলে আল্লাহ সবকিছু ব্যবস্থা করে দিবেন আর ভরসা করলে আল্লাহ জান্নাত দিবেন অথবা আল্লাহর উপরে ভরসা করে আমি বাড়িতে বসে থাকবো আমি কোথাও যাব না এরকম যদি মনে করেন তাহলে কিন্তু আপনার কাছে খাবার আসবে না মারিয়াম আলহাত সাল্লামের যখন প্রসব করলেন তিনি ইসা আল্লাহ সাত যখন দুনিয়াতে এলেন উজি এলেই কাছেই ছিল একটা খেজুর গাছ গাছটাকে নারা দাও তোষাকে আলাইকে তাহলে দেখবে তাজা তাজা খেজুর পরবে আর তুমি তা খাবে ভাইরামার বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ ইচ্ছা করলে গাছটা নারা না দিয়েই খেজুরটা তার কাছে আসতো এবং খেজুর আল্লাহ তাহলে পাঠিয়ে দিতে পারতেন এবং তার খাবার ব্যবস্থা করতে পারতেন কিন্তু আল্লাহ কি বলছে যে না তোমাকে একটু নারা দিতে হবে হাতটা একটু লাগাও তুমি পারবে না কিন্তু একটু হবে। শুধু আল্লাহর উপরে ভরসা করে বাড়িতে বসে থাকবো আর আল্লাহ রবুর আলিমীর রুজি আমাদের ব্যবস্থা করে দিবেন তা কিন্তু ভাবলে চলবে না তোমার কথা হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম জান্নাত যাওয়ার এটাও একটা মাধ্যম যে মানুষ আল্লাহ রবুল আলমিনের উপরে ভরসা করবে আল্লাহ রবুল আলমের উপরে তাবাক্কুল করলে ইনশা আল্লাহ আল্লাহ রবীন্দ্র তার ব্যবস্থা করবেন হজরত ইব্রাহিম আলহ সাত সালামকে আগুনে নিক্ষিপ্ত করা হচ্ছিল সবাই আমরা জানি যে ইব্রাহিম সাতলামের জাতি হজরত ইব্রাহিম আলহি সাত সাল্লামের জন্য আগুনের ব্যবস্থা করে তাকে সেই আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে বিরাট আগুন দাও দাও করে জ্বলতে আছে তখন ফেরেস্তা হজরত ইব্রাহিম আলাইহি সাদ সালামের কাছে এসে বললেন হে ইব্রাহিম আমি হাওয়ার তুমি যদি একজন আল্লাহর সৃষ্টি অসহায় তোমার করার কিচ্ছু নেই সবকিছু করতে পারেন মোহান আল্লাহ রব আলমিন আমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি আমার উত্তম সংরক্ষণশীল হজরতে ইবনে আব্বাস রাদ আল্লাহআ বলছেন এই দোয়াটি হজরত ইব্রাহিম আলহাদাম বলেছিলেন তখন যখন তাকে আগুনে নিক্ষিপ্ত করা হচ্ছিল তখন তিনি আল্লাহকে বলেছিলেন হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আর আল্লাহ তা আমার উত্তম সংরক্ষণশীল আর আসলেই যখন হজরত ইব্রাহিম আলহ সালাম এই দোয়া আল্লাহর কাছে পড়েছিলেন আল্লাহ সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করেছিলেন এবং আগুন আবার আসছি হারাম একমাত্র আল্লাহ পা मृत जीवे और सोआर अबारेट गुड़ हारम खाद्य मंदारगण तुमरा हेदायत पथे थे पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह आल्ला पूर्व पश्चिमे मालिक देख इन श्रेष्ठत शुक्रवार रत साढ़े दस टाय बांगे और दस टाय भारत पीछे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 देखून, सालेहीन रियाजीन सोमवार शुक्रवार मनी बोत अबू मसूद रसुल्लाम যে ব্যক্তি কল্যাণের রাস্তা দেখাবে সে ব্যক্তি ওই পরিমাণ নেকি পাবে যে পরিমাণ নেকি তার উপর আমলকারী পাবে সহি মুসলিম তৃতীয় খণ্ড নেতৃত্ব অধ্যায় অনুচ্ছেদ সাতশো একানব্বই হাতিশ নম্বর চার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 So, if Jesus Christ, peace be upon him, died for three days, who control the world? That means if God died? The freedom to unmask. So, there are various ways which we can prove the argument yeah, to yeah. be wrong. Let's see. Dr. Jaakirat Shange Alapkori, Paraburthi Peace TV, Bangalaya. I want you to know what I want যদি সম্পূর্ণ আকারে ভরসা রাখা যায় তাহলে আল্লাহ রবুল আলমিন যে আমাদের জন্য যথেষ্ট হবেন এবং এই ভরসা রাখার বিনিময়ে যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন তা হাদিসের আলোকে আমাদেরকে জানিয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম হজরত ইব্রাহিম আলহ সাদাল্লামের কথা বলছিলাম যখন তাকে বলা হলো যে যদি তুমি চাও তাহলে হাওয়াকে আমি চালাবো হাওয়ার ফেরস্তা বলেছিলেন তখন তিনি বলেছিলেন হাসবি আল্লাহ নাম বকীর আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম সংরক্ষণশীল আর আল্লাহ আল্লাহতালা তখন তার হেফাজত করে আগুনকে বলেছিলেন ইয়া না আর দাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন ইব্রাহিমের জন্য তুমি সুশীতল হয়ে যাও তার জন্য কোনো ক্ষতি আর তার জন্য কোনো অনিষ্ট না হয় এইভাবে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালো বলেছিলেন এই দুটা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামও বলেছিলেন যখন আল্লাহ নবীকে বলা হয়েছিল ইন্নান্না সকা জামা উল্হুম ফ্কাবাহুম আজাদ আহম ইমানা যখন আল্লাহ নবীকে বলা হলো যে লোকেরা কাফেররাও চতুর্দিক থেকে আসছে এবং আপনার ওপরে তারা আক্রমণ করার জন্য একত্রিত হয়েছে তখন হাহাবিদের ইমাম বৃদ্ধি পেয়েছিল আর আল্লাহনবী তখন এই দুটোপরে বলেছিলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম সংরক্ষণশীল তো ভাইয়ের আমার কথা হচ্ছে যে মানুষ যদি আল্লাহর ওপরে সম্পূর্ণ ভরসা এবং সম্পূর্ণ আস্থা রাখে তাহলে আল্লাহ তার। জান্নাত যাওয়ার মাধ্যম হিসাবে এটা কবুল করবেন এবং তাকে এই ভরসা রাখার বিনিময়ে আল্লাহ রবুল আলমিন জান্নাত দিবেন ইনশা আল্লাহ তালা এইভাবে যদি কেউ এহতাব মানে নেকির আশা করে নেকির আশা মানে আপনার ছেলে মারা গেছে আপনার সন্তানাদিকে আল্লাহ নিয়ে নিছেন এরকম সময় যদি আপনি আল্লাহর কাছে নেকির আশা করেন হাহুতাস কান্না কান্নাকাঠি এবং রদন টদন না করে যদি আপনি ধৈর্য ধারণ করে নেকির আশা করেন তাহলেও যে এটা আপনার জান্নাত যাওয়ার মাধ্যম হবে সে কথা বলেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী বলছেন মামা আতাল্লাহু সালাসা লাম লামুগুল হালাসা আদ খালাহুল্লাহুল জাননা বোহার শরীফের হাদিস বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মাম্মা আতাল্লাহু সালাসা যার তিনটি সন্তান মারা গেছে লাম লামুগুল হানাস যারা শাবালক পায়নি সাবালক হওয়ার আগেই যার তিনটি ছেলে মারা গেলো তারপরে সে যদি এতেসাব করে অর্থাৎ ধৈর্য ধারণ করে আদ খালাহুল্লাহুল জাননা তাহলে আল্লা রব্বুল আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন এইভাবে আল্লাহ রব্বুল আলমিন যদি কারো প্রিয় জিনিস কেড়ে নেন প্রিয় জিনিস নিয়ে নেন আর সেই লোকটা যদি ধৈর্য ধারণ করে বা এটাকে একটা অগ্রবর্তী নেকি হিসাবে গণ্য করে যে আল্লাহ তাল এর বিনিময়ে আলোকে নেকি দেবেন তাহলে ইনশা আল্লাহ তালা এটা তার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হবে যেমন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আখাস তোকারি মাতাই আব্দি ফির দুনিয়া লাম জাজাউন ইন্দি ইউদ্দ শরীফের হাদিস আল্লা আলবানী এই হাদিসকে বলেছেন। সহি আল্লাহনবী বলছেন আল্লাহ তালা বলছেন যদি আমি আমার বান্দার কাছ থেকে দুনিয়াতে তার দুটি প্রিয় জিনিস নিয়ে নিই মানে তার চক্ষুকে যদি আমি নিয়ে নিই আর বান্দা যদি ধৈর্য ধারণ করে তাহলে তার জন্য আমার কাছে প্রতিদান জান্নার ছাড়া আর কিছুই নয় আমি তাকে অবশ্যই অবশ্যই জান্নাত দেব যদি সে এই জিনিসের বিনিময়ে মানে আমার কাছে ধৈর্যের পরিচয় দেয় আর নেকির আশা করে তাহলে এই দুটি জিনিসের বিনিময়ে তাকে আমি জান্নাত দিবো এই কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এইভাবে যদি আমরা রাগ করাকে ছেড়ে দিই রাগকে যদি বর্জন করি রাগকে যদি ত্যাগ করি তাহলে যে জান্নাত পাওয়া যাবে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়ার রাসুল দুল্লুনি আল্লাহ আমালিন ইউদ্দ আল জান্নাতা হে আল্লাহ রসুল আপনি আমাকে এমন বলেন যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে ওলা তুকসুর আলিহা আর খুব বেশি বলেন না মানে সংক্ষিপ্ত আকারে এমন একটা কাজ বলেন যে কাজটা আমি করতে পারলে এই বিনিময়ে আল্লাহ রবুল আলমিন আমাকে জান্নাতে দেবেন তেমন রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন লাগাব তুমি রাগ করো না বুখারি শরীফের এই হাদিস আল্লাহ নবী বললেন তুমি রাগ করো না এই জিনিসটা যদি তুমি ত্যাগ করতে পারো তাহলে এই জিনিসের কারণে হয়তো তুমি জান্নাত লাভ করতে পারবে এইভাবে আল্লাহর কিতাব কোরআনকে যদি ভালোবাসি তাহলে আল্লাহ তা এই ভালবাসাকে জান্নাতের মাধ্যম হিসাবে বানিয়ে দিবেন এবং এর বিনিময়ে আমরা জান্নাত যেতে পারব। হাদিসের মধ্যে আসছে যে এক সাহাবি নামাজ পড়াকালীন প্রত্যেক রাকাতে কলু আল্লাহ আহাত তখন সাহাবিরা এসে এই খবরটা রাসুলের করিম সাল্ল সাল্লামকে দিয়ে দিল যে এ রাসুল অমুক সাহাবি প্রত্যেক রাকাতে লোকটি বললো বা সেই সাহাবি বলল যে আমি কুলহু আল্লাহ আহাদ এই সুরাটিকে খুব ভালোবাসি তাই আমি সবসময় এই সুরাটা পড়ি তখন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বললেন ইনাহুক বাহা জাননা এই সুরাটোর প্রতি তোমার অত্যধিক ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে এইভাবে বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে একটি দোয়ার কথা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে দোয়াটাকে সাইয়দুল ইস্তেক ফার বলা হয় সৈয়দুল ইস্তেক ফার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যদি আমরা সৈয়দুল ইস্তেক ফার দোয়াটি পড়ি আর সকালে যদি পড়ি সন্ধ্যার আগে যদি মারা যায় তাহলে আমরা জান্নাতিদের অন্তর্ভুক্ত হব আর যদি সন্ধ্যায় পড়ি আর সকাল হওয়ার আগে আগে যদি মারা যায় তাহলে আমরা জান্নাতিদের হবো আর ইস্তফার হলো আল্লাহা ইকা আল্লাহা মাস্তা আবু ও বেন্লি ফিরুবা ইতা অর্থ হচ্ছে আপনি বলছেন আল্লাহ আনতা রবী হে আল্লাহ তুমি আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছো আল্লাহ আহ ও আহ মাসা তো আল্লাহ তোমার সাথে যে অঙ্গীকার করছি সেই অঙ্গীকার ওপরে আমি কায়াম আছি ও আবু আল্লাহা বেমাতে আলাই আর আমার উপরে যে নিয়ামত তোমার রয়েছে আল্লাহ আর আমি আমার গোনা কে স্বীকার করছি ফাঁক ফেললি আল্লাহ তুমি আমার গোনাকে মাফ করে দাও ইল্লা আনতা কারণ তুমি ছাড়া গোনা কেউ মাফ করতে পারে না এ হচ্ছে দোয়াটার অর্থ রসুল্লা নিতে বলতেন আকেরুলে জান আল্লাহ নবী বলতেন উম্মদেরকে উৎসাহ দিয়েছেন উম্মরদেরকে তোমরা খুব বেশি বেশি করে পড়ো মিন একটি ধনু ভান্ডার এই জান্নাতের ব্যবস্থা ছোট ছোট দুয়া এই দোয়াগুলি গুলি পড়লে জান্নাতের ধনভান্ডার পাওয়া যাবে ছোট ছোট দুয়া পড়লে জান্নাত যাওয়ার মানে ব্যবস্থা হয়ে যাচ্ছে এই দুয়াগুলোর ওসিলাই আমাদের হয়েছে আল্লাহ এগুলির আমাদেরকে জান্নাতে দেবেন কিন্তু আমরা অনেকেই আছি এগুলোর তাই তো নবী মোহাম্মদ রসুল আরেকটা হাদিসের মধ্যে বলছেন মানকাল আলহামদুলিল্লাহ ওলা ইহা ইল্লাহ আকবর গার্লাহ বেকুলনা আল্লাহ রসুল সাল্লাহ্লা বলছেন যে ব্যক্তি লাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পর্বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি গাছ লাগাবেন প্রত্যেক এই দোয়াগুলোর পরিবর্তে প্রত্যেক কালেমের পরিবর্তে আল্লাহ রবুল আলমিন তার জন্য জান্নাতে একটি গাছ লাগাবেন এইভাবে ছোট ছোট দোয়া আল্লাহ রবুল আলমিন রসুল করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন শিক্ষা হিসাবে যদি আমরা সেগুলোকে গ্রহণ করি তাহলে ইনশা আল্লাহ তালা আমাদের জান্নাত যাওয়ার পথ একেবারে সহজ সুগম হয়ে যাবে কিন্তু আমরা অনেকে আছি যে এ সমস্ত দোয়াও আমরা পড়ি না এ সমস্ত দোয়ার প্রতি আমরা যত্নবান হই না অথচ কিন্তু আমরা পেতে যাই জান্নাত অথচ কিন্তু আমরা যেতে চাই জান্নাত লাভ করতে চাই জান্নাত কিন্তু ভাইরা আমার শুধু আশা করব, জান্নাত যেতে চাইবো কিন্তু জান্নাতের পথ ধরবো না জান্নাতের পথ অবলম্বন করবো না তাহলে কিন্তু শুধু আশা করাই হবে জান্নাত পাওয়া যাবে না জান্নাত যেতে হলে আপনাকে জান্নাতের পথ অবলম্বন করতে হবে জান্নাতের উপায় উপকরণগুলা আপনাকে ধরতে হবে যা কোরআনে এবং হাদিসে আমাদেরকে জানানো হয়েছে যদি আমরা জান্নাতের পথ ধরি জান্নাতের উপায় উপকরণগুলা অবলম্বন করি এবং জান্নাতের মাধ্যমগুলাকে যদি আমরা গ্রহণ করি তাহলে ইনশা আল্লাহ তালা জান্নাত অবশ্যই আল্লাহ রবুল আলমী আমাদেরকে দান করবেন কারণ জান্নাত তো বাল্লা বানিয়েছেন আমাদেরই জন্য জান্নাত তো আল্লাহ তৈরি করেছেন বান্দাদের জন্য তবে আল্লাহ তালা কোরআনের বিভিন্ন আয়াতে জান্নাত কাদের জন্য তৈরি করা হয়েছে তা বলে দিয়েছেন কোথাও বলেছেন ওদাতলিল মোত্তাকিন জান্নাত তৈরি করা হয়েছে মোত্তাকিদের জন্য মানে যারা পরহেজগার দিনদার আল্লাহ বরা দিন পালন করে চলে দিনের ওপরে কায়েম থাকে দিনের বিধিবিধানকে মেনে চলে এবং দিনকে যারা সবসময় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা অবলম্বন করে তাদের জন্য যে জান্নাত এ কথা আল্লাহ রাবুলা আলমিন কোরআনের মধ্যে আমাদেরকে বিভিন্ন আয়াতে জানিয়ে দিয়েছেন তৃতীয় দর্শক বিন্দু আমরা যদি জান্নাত যেতে চাই তাহলে আমাদেরকে ধরতে হবে সেই মাধ্যমগুলো যে মাধ্যমগুলো আমাদেরকে জানানো হয়েছে কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আল্লাহকে তুমি তৌফিক দান করো আমরা যেন কোরআন হাদিসে যে সমস্ত মাধ্যমের কথাগুলো এসেছে সেগুলোকে ধরতে পারি এবং সেইগুলো ধরে যেন আমরা জান্নার যেতে পারি সেই তৌফিক তুমি দাও আলা আলানবীনা মোহাম্মদ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 শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যা না হক হক বুঝেনা সত্য মিথ্যা বুঝেনা সেটা মূলত বিদ্যা নয় फाजा प्रति रविवार सन्धार साढ़े पांच टेषारा टे भार বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতি তিল হকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে বাংলায়। টিভি বাংলায়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 शुक्रबारुधवार रंगलदेश